السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الله وبركاته طلب العلم للشباب عاملين للنيونتات والضيشه للنهارده সমার মধ্যে কিছু কথা বলা ও শোনার মতবীন জানা আল্লাহ তাআলা আপনাদের সকলকে আলামিন মধ্যে সফল কি দান করেন সকলে বলুন আমিন আমিন الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفا أما بعد فإني أرصيكم بتقوى الله والمغادبة على ذكر ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام وخير الأمور عواثمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار مَن أَطَاعَ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشَدَ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله. الحمد بحد ملك বেহদ মরু খোদার দাদ মু খা কে আগে তোর দমদিতা তো নো আয়সায় কর দেখ আগ লুতফে ফেস রাঈ ঘরে বা রে রা গুলদার কী লা إِلَّا اللَّهُ سَعَائِدَا إِلَّا اللَّهُ سَعَائِدَا إِلَّا اللَّهُ سَعَائِدَا إِلَّا اللَّهُ سَعَائِدَا إِلَّا اللَّهُ নারায়ণগঞ্জের অন্তর্গত মাদ্রাসা এদিমখানা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একুশতম তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতরাম সভাপতি সমবয়সী যুবক বন্ধুক স্নেহের ছোট ভাই বর্তার অবস্থান সম্মানিতা মহতারামা মহিয়ষী শ্রদ্ধা মা অবনের আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য অগলিত শুকুর সুযোগ যেই মহান রবুল আলমিন আমাদেরকে হায়াতে বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন হাদিসের এই মুবারক মুজলিশে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে উচ্চ আওয়াজের সুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে পবিত্র কালামুল শরীফের প্রথম খন্ডের কিতাবুল ইমানের শুরুর দিকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছে আয়াত ও হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল তবে আমি যতক্ষণ আলোচনা করব আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদাতে জন্য প্রয়োজন হয় বলেন আমিন আরও যদি বলেন আমিন क्यों अनेकचय अथच मुसलमान दाबी बीबार सकल समस्या मुसलमानी फिर दुनिया कि आशा टाई खाली যাবা পুরুষ যদি হয় মাত্র তিনটা কাপড় পাবে সাদা কমদানি মহিলা হলে পাঁচটি কাপড় পাবে আমি কোরআনকে পবিত্র কোরআনকারীকে সংবিধান হিসেবে মানি আপনারা মানেন বুঝতে বলেন তো আল্লাহ কবুল করেন বলেন আমি আমি মোহাম্মদুর রসুলার দিকে নামাজ পড়েন ঠিক কিনা তাহলে দেখা গেল আমাদের আসা যাওয়া বিশ্বাসটা সকলের এক অতএব আমি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলি আপনাদের কোনো আপত্তি আছে सही कथा बोलारूर्ण स्वाधीनता दिले कबुलसलमान आवाज दौरे মুসলমানদের বিজয় হবে আওয়াজ হবে আওয়াজের একশনও হবে তত বেশি ঠিক এই মুসলমান আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই গৌরো গোবিন্দ যখন মুসলমানদেরকে নিয়ে কটক্তি শুরু করে আল্লাহি কাজ শুরু করে সিলেটের হজরতাল রহমতুল্লাহ হুঙ্কারের সমস্ত গোবিন্ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল ঠিক কিনা বাংলার জমিনে দাঁড়াইয়া তো শ্রীমান যখন মুসলমানদেরকে নবীকে পদোক্তি করে বক্তব্য দেওয়া শুরু করে কবি শাম রহমান যখন বাংলার জমিনে দাঁড়াইয়াত মসজিদের পবিত্র আগামকে বেশার আজের সাথে তুলনা করে বাংলার জমিনের কোটি কোটি মুসলমান বাংলার জমিনের হাজার গ্রাম লক্ষ লক্ষ মাত্রা ছাত্রেন তসলিমাংলার জমিনে এমনকি সরকারের বাংলার জমিনে থাকতে পারে নাই ঠিক দেওয়ানবাগি কাজিয়া দিয়া যখন নবীকে নিয়ে কটক দি শুরু করে অবমাননাকার বক্তব্য দেওয়া শুরু করে বাংলার সিংহ পুরুষ ংনার জমিনের হাজারো কোটি কোটি মুসলমান এমন হুঙ্কার ছেড়েছিলেন দেওয়ানবাগি কার্ডারি নামের ভণ্ডরে স্তব্ধ হয়েছিল ঠিক কিনা বলে আজ পর্যন্ত আমেরিকার মধ্যে যখন চলচ্চিত্রের নবীতীতঙ্গির ছবি পরিদর্শন করা হয় বাংলা সহ বিশ্বের মুসলমান এমন বাড়েছেন সেই চলচ্চিত্র নির্মাতাকে আমেরিকার পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে মুসলমানের হুঙ্কার যত বেশি থাকবে। কাফের বেদিনা শিয়ালের মতো কুকুরের মতো ল্যাজ গুটে পালাতে বাধ্য হবে ঢেকি না করে আল্লাহ আমাদেরকে খান ইমান দায়িত্ব করুন করুন বলেন আমিন বলেন আমি আল্লাহ বলেন ই এই ও হেল্লাদিন না আমানু হে ইমাম বাড়েরা কাদেরকে বললেদ আজতে কয় আসতে ক ইমাম বাতে কেন ইমামদাতে বললে ক্ষমতায় আওয়াবিলি তাদেরকে তো বলতে পারতেন বিরুধি জলে বিন্দি জাতীয় পার্টি আল্লাহ তাদের একও বলতে পারতেননি জরমনাই তবিলিক জমা আপকেদের কেেউত্র আল্লা বলতে পারতেন কিন্তু আল্লা পোনক দলকেউ বললেন না ठीक से তো দুবিয়া কি নমাইশ পর নজর হি আজ দু জুদা বাস মগর গা রে কে বাসিন বা ওদা বাস পিতা আজ ওদা গা বেঙ্গুদান বাবা সুতরা সিন্দর দু তলার নেই হুমিয়া মে হুমিয়া কলো গার নেই হো দু কলো গার নেই হাজার সে পুজা রো খরিদার নেই হ আল্লা ডাক দিলেন না কোনো পীর কে কেন ডাক দিলেন না আল্লাহর কাছে কোন দলের পরিচয় নাই আল্লাহর কাছে কোনো পীরের পরিচয় নাই আল্লাহ দল চিনেন না পীর না নেতা না আল্লাহ রাইজে বলেন এ দু আমি আল্লাহ দল চিনি না আমি আল্লাহ পীর না নেতা চিনি না নেত্রী কারণ একটাই যা আওয়ামী করে তাদের মধ্যেও ইমানদার আছে যারা যে যে দল করো যদি ইমানদারের দাবি কর আমি আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলাম ইমানদারের ডাক দিলেই সমস্ত দলের মানুষগুলো সামিল হয়ে যায় এজন্য জন্য বললেন এ কিমানদারেরা ও দু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন আর ইসলামের মধ্যে কাদেরকে বললেন ও আর তো আর জীবন শুনতেন কিন্তু আমলের বড় অভাব ঠিক বলেন সমাজ এখন সুরের পাগল হয়ে গেছে সুর যেখানে পাবে তবে একটা কথা স্মরণ রাখতে হবে সকল সুরের নূর নাই অনেকে চিন্তা করে মাহবিল প্যান্ডেলে পড়ে যাব দেখি সুর আছে তাহলে মাহবিল যাবো আধা ঘন্টা এক ঘন্টা যদি আমি সুর সারা কথা বলতে থাকি ওই দোকানের তার দোকানের বিল দিয়া ওখান থেকে পাড়ি রওনা দেবে আর বলতে থাকবে মাহবিল কর্তৃপক্ষ বলল বক্তা খুব ভালো বক্তা তো ভালো মনে হয় না তার কাছে ভালো মাতকার সামনে দিয়ে আঁটা চলা করবে মাঝে মাঝে দেখবে বক্তার টুপি কত দূর তার নাকি ভুল বললাম যে এই টুপি দিয়ে লাগর পায় কিনা এ মুসলমান টুপি দেখলে এই বাবুল হওয়া যাবে না আবার ভুল বুঝলেন না কেউ তো লাগবেই সব টুকিওয়ালার পাগল হওয়া যাবে না তাদের মাথায় ছিল মুখে দাঁড়িয়েছিল গায়ে টুকবার ছিল সারাদিন তোষ বিদিয়া আল্লাহর নাম জপ্ত উদ্দেশ্য কি নবীদীর লাশ চুরি করা দেহ মুবারক চুরি করা আস্তা বলেন এরাও তো নামাক পরছে দাঁড়িয়ে ছিল টুপি ছিল এই টুপিওয়ালার পাপল ভাড়া যাবে আরো ধরে ঘন মাত্র কয়েক বছর আগে বাংলার আসছিলেন আরো কয়েকজন টুপিওয়ালা যারা ইসলামের নাম দিত নবীর তরিকায় কথা বলতো আমার বোমাবাজিও করত ঠিক কিনা বলেন আস্তা বলেন এরাও তো টুপিওয়ালা এই বোমাবাজি টুপিওয়ালার পাবল হাওয়া যাবে আবার কিছু বক্তা টুপিওয়ালা আছে বিশাল বিশাল টুপি দিয়ে এসে আর শুধু আকাশেতে লক্ষ্য তার গান গায় আছে না শুধু তারা গুনলে হবে না তোমার আমল কয়টা আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন স্মরণ রাখতে হবে আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করবো আপনাদের আমার ওয়ার্ল্ডগুলো গুহস্থ আছে কিনা আল্লাহ ইমানদারদেরকে কোথায় ঢুকতে বললেন ইসলামের ভিতরে ঢুকতে বললেন কেন ढुकले मानस सबा शांति चाय चाहे बड़रा शांति चाय स्वामी शांति चाय स्त्री शांति शांति चाय सरकार शांति चाय जनगण शांति चाय नेता शांति चाय लेत्री शांति चाय बुलारा शांति चायर शांति चाय चाहिए शांति क्या सब जिन एक नाम की जाये ना। शांति जिन क्या नाम की क्या शांति पवार एक्न एक एक, एक, एक दिखे दौड़ाए क्ये जेना शांति पाई चाय क्यों सिने गान शुना शांति चाय কেউ সুদের কারবার করে শান্তি বাহিতে চায় আবার একদল কেমনি পাবেন মুসলমান বাদশাহা গেছেন কিন্তু কোন সন্তানি হয় না রাজ্যের জনগণ তাকে বলে অপবাদ দেয় মনে বড় কষ্ট আমার উত্তর শুধু রেখে যেতে পারব না সবাই বলে আমাকে অপবাদ দেয় বিবির করলাম একটা সন্তান আমাদের ঘরে আসলো না কি করা যায় বিবিটা এই বলেন সন্তান দেওয়ার মালিক কোনো দুনিয়ার মানুষ নয় আপনারা বলেন দুনিয়ার মানুষ শান্তি দিতে পারে সন্তান দিতে পারে राष्ट्र भारसामाय ते डा दवार आयोजन करें पवित्र मानुष ते मुख जबान पवित्र तेरे द्वारा दुआ कर नहीं है अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है तुह पा देर जलील তুমি পারো না এমন কিছু দুনিয়ার মধ্যে নাই আল্লাহ পাচ্ছা দুনিয়ার কোন বন্দ পীরের কাছে যায় নাই কোন দাবি তোমার ব্যবহার করে নাই आ अल्लाह तुम्हारे बोल आल्लाई तुम तो आई अल्लाह तुम जो करो इच्छा करो को बेपारे कुल बोल हुआ जाए तरी कारण जीवन शांति पाए नजारा बड़ आदर कर नाम रख से शांति नाम रखे এবার বাচ্চা চিন্তা করলেন আমার মেয়ে শান্তি বড় হয়ে গেছে এখন তো আর রাস্তায় একা ধরা যায় না একা ধরা সম্ভব নয় কারণ রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয় এ মুসলমান রাস্তার মধ্যে সাইরা দেয় ঠিক কিনা মুসলমান বুড়িরে বোরকা পরাইয়া দেয় আর যুবতী পাতলা পোশাক দিয়া অবশ্য পোশাক দিয়া রাস্তার মধ্যে প্রদর্শনী দেখায় আছে না নাই चट्टी आगामी तुम्हारे सुटकी मार करो भारश मार करो भारश मस निबा सुटकी माच नहीं आह्वान करवा टे चट्टे বিছানায় চলে যায় হঠাৎ করে সর আসে এভাবে থাকলে তোর মাছ নিরাপদে থাকবে না কারণ ঘরের মধ্যে একদম সোরা আছে কে তোর তোর चिंता करतेबर दार आगामीकाल मेहमान आसाई आसार मध्य मुख दीबीना साराटा जीवन काटी दावा खाइलि যেমন সময় গেছে ভালো ভালো রান্না নিয়ে ভালো ভালো তরকারি নিয়ে ইলিশ মাছ নেয়া গরুর গোস্ত নিয়ে খানা খাইতে বসলাম ডানে আমার ইচ্ছা চরিত নষ্ট করবি না খবর তার মাছের মধ্যে মুখ দিবি না তিন ঘন্টা ওয়াশ কইরা বিড়ালকে ছাইরা সাহিদা নিশ্চিন্তে ঘুমাইতেছে আর চিন্তা করতেছে তিন ঘন্টা ওয়াশ করছি হাতায়াত না হইয়া পারে না মাছ আগে দেখে নাই ওয়াজ করার সময় মাছটাও দেখায় ওই দিনের উপরে চিন্তা করল দেখি বিড়ালের ওয়াজ একশন হয়েছে কিনা আমি যে ওয়াজ করলাম একশন করছে কিনা বিড়াল আমার ওয়াজে হেডায় তাইলো কিনা বর্তম হাতের মধ্যে নিয়ে দেখে একটা মাছ তো নাই নাই বরঞ্চ মানে খাইছে প্লেটের ভিতরে মাছ ছিল তার কোনো গন্ধ পাওয়া যায় না নমুনাও দেখা যায় না গলার মধ্যে রশি লাগাইয়া উপরে টানাইয়া ইচ্ছা মতন চাপক আর বলে ওরে বিড়াল ইয়া তো করলাম তিন ঘন্টা বাজ করলাম ওদের তোর না। এবার তোর পেটের মাছ সব আমি বের করে বেশি কথা বলবা না কারণ মেজাজটা ভালো নাই কথা বললে বিড়ালের সাথে সাইজ করা হবে চট্টগ্রামের गतकाल के घूम तीन घंटा वर्क कर देखें मध्य माचे नमुना पा जाए তোমার চাইতে বলো তার দুনিয়ার মধ্যে একটাও হইতে পারে না কাও। বিরাল কেউ করার প্রয়োজন ছিল না মাছের মধ্যে যদি একটা কাক না দিয়ে আর একটা খোদার কসম করে বলি চল্লিশ বছর থাকতো মাছ নষ্ট করা যাইত পোকা ভয়া যাইত শুকা যাইত কিন্তু আর যুবকদেরকে যুবক ওই যে তাকায় দেখো আমার মেয়েটা যাইতে অর্ধেক দেখ প্যান্টিন দেয়া এই মুসলমান কোন দিকে যাবো কোন দিকে বলবের আদর্শে আদর্শে ছেলেদের ব্যাস ঠিক কিনা এ মুসলমান আগে মেয়েরা সুন্দর গোরকা বই রা কিন্তু এখন বোরকা দেখা যায় না মেয়েরা ক্যান সার পরা শুরু করি আর ছেলেরা ছেলোয়ার কামিজ পড়তে শুরু করছে কি বলেন আগে যুবক বেঁধেদেরকে দেখতামের চলা ফেরা শুরু করছে ছেলের মাথায় মেয়েদের মতো লম্বা লম্বা চুল দেখা যায় আসে না নাই আরো যেরকম কানের মধ্যে তাকাইলে কানের দুলও দেখা যায় আপনারা মনে হয় না একটা অরনাও ঝুলানো আছে মেয়েরা চিন্তা করছে ছেলেরা যেহেতু নিয়ে গেছে আমরা ছেলে হয়ে যায় মেয়েরা এবার চুল কাইটা করে খবর তার মেয়ের দিকে তাকাবি না বিবির দিকে তাকাবি না সমাজের মধ্যে কিছু বিড়াল যুবক আছে গো চিন্তা করে দে একটা চোখ মাইরা কোন আকথা কুকতা কারানন্দ করা হয় যদি পাশে বৈশাখ তোমরা নিজের হাসি ঠাক্টা করো তাহলে ইফটিদিং এর বিচার অনুযায়ী সর্বোচ্চ সাত বছরের কারাখন্ড দেওয়া হবে বিড়াল নামের যুবক ভয়া গেছে কয় সাত বছরের পরে হবে আগে একটু আমরা মজা করি নেই ঠিক মালপুরের মেয়ে মালপুরের যুবতী স্ত্রী রাস্তা শুরু পিছনে পিছনে তোরা হয় আর বিভিন্ন কটুক্তি মূলক শুরু করে গো ও পতালে মাগু চিন্তা কর তুমি যদি বড়টা বহিরা বের হই একটা উদ্দেশ্য করে কোন কটু কথা বলতে পারতো না ঠিক কিনা মেয়েটা বাবার কাছে ইসানারি করে এ বাবা গো তুমি যাদেরকে টাকা পয়সা দিয়া লালন পালন করো যাত্রা নাচ গান করলে তাদেরকে তুমি টাকা পয়সা দাও তোমার সেই সোনার ছেলেরা আমার সাথে আপনার নেতৃত্বে কেন পুলিশ মহোদয় এই এলাকার যুবককে ধৈরা নেওয়া যায় হুজুর বেশি কথা বলবেন না মোট লড়াই চেষ্টা নষ্ট না হুজুর কত দেশ ঠিক কি না কেমন বস স্বামীর তালাক বিবি চিন্তা করলেন লাগা সামনে থাকা যায় না সিঁড়ি ভাইয়া উপরে ওঠার চেষ্টা করতেন এবার স্বামী কই কয় উপরে যাই কয় উপরে গেল তালাক এবার নিচের দিকে নামতেন কয় নিচে নামলো তালাক এবার সোজা ওয়া সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে কিরে কয়েক দাঁড়ায় কয় আপনি বললেন সামনে থাকলে তালাকালাকলে তালাক এই জন্য কথা কেমন করুন কেমন করলো তালাক আমাদের অবস্থাটা এমনই হয় যদি সঠিক কথা বলে কোরআন হাজিদের সত্য কথা বলা শুরু করে তখন দুনিয়ামী কিছু বুদ্ধিজীবীরা ওনারা গ্রামকে উদ্দেশ্য করে বলে আলেমদের মধ্যে জঙ্গি জঙ্গি গ্রাম পাওয়া যায় ঠিক কিনা বলেন আর যদি বলে না বলে তখন বলে এই হুজুরটা ভালা না হক্ষতা হয় না সত্যতা মিথ্যা এ মুসলমান নামটা এবার নামটা ওরা মায়াম দেশের ক্ষতি করলো না উপ হাদিস অনুযায়ী তোমার মেয়েটা যদি পর্দার মধ্যে একটা চল্লিশ বছরও হওয়া যাইতো পঞ্চাশ বছর হওয়া যাইতো তোমার মেয়ে বিবাহ যদি নাও হইতো তবু কুমারী থাকতো কারণ পদ্মায় থাকার কারণে তোমার মেয়ের দিকে করার মতো নারী নামদার মন্ত্রী ময় ধরে পছন্দ হয় নারী পুরুষের অধিকার চাই সনান অধিকার চাই এই স্বামীর না আমরা নিজের নিজের দায়িত্ব নিজে নিতে চাই আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে দিলাম কয় আগামী কালকের থেকে মাটি কাতে নামবা ইটা ভাঙতে নামবা কয় এটা কেমন অধিকার ঘরে বসে রান্না বাড়া করি ছেলে মেয়ে লালন পালন করি স্বামীর খেতমত করি এটাই তো ভালো বক্তিতে ঘুমা গেছে সকালবেলা উঠতে বক্তিতে দেওয়া তার সাধারণ ব্যাপার নয় বড় কষ্টের ব্যাপার শরীরটা বড় দুর্বল লাগে নাস্তা কইরা ডাক্তার হয়ে গেছে ডাক্তারকে গিয়ে বলে ডাক্তার শরীরটা বড় একটু পরীক্ষা করিয়া দেখেন কি অসুবিধা খানা খাইছেন হ্যাঁ খাইছি তাহলে আজকে আর হবে না আগামীকালকে খালি পেটে প্রথা বোতলের মধ্যে ঢুকাইয়া তারপরে আসবেন কোথাও পরীক্ষা করতে হবে ডায়াবেটিস হতে পারে এ ভাইরা যার যার সামনে ফাকা জায়গা মেহরবানি করে একটু আগায় অবসেন এই শূন্যব তা করেন কে কে আগ্রহী কে শূন্য আদায় করতে আগ্রহী এটাও কিন্তু আল্লাহ দেখতেছেন অতএ যার যার সামনে ফাঁকা জায়গা সে তাড়াতাড়ি কোনো আলাদ হবে না বয়ান চলতে থাকবে হবে ইনশাল্লাহ পেছনে ভাইদেরকে বসার সুযোগ করে দিন আবার যে গল্প প্রভাব করার জন্য তাও তো সুযোগ নাই কারণ গোডাউন তো খালি টেনশন প্রসাবেরই তো দরকার নিজের প্রভাব করিয়া বোতল না বই রাখ ডাক্তারের কাছে নেতা বোতল নিয়ে গেছে ডাক্তার পরীক্ষা করছে পরীক্ষা করিয়া একবার রুগীর দিকে তাকায় আর একবার সার্টিফিকেটের দিকে তাকায় রিপোর্টের দিকে তাকায় নেতায় সমস্যা কি বেশি ডাক্তার সাহেবের নিচে বসেন কি বেলা ডাক্তার একটু বলেন কি সমস্যা কিছু না নয় মাস নেতা খবর হয়ে গেছে পাগলের আমাদের তোর মানতে পারি দিদি বিবি কিবি যা কি কর তবে তাড়াতাড়ি করি শেষ কয় মানে সমান অধিকার সমান অধিকার কাকে বলে আমি তিনটা নয় মাস পার করেছি তুমিও তিনটা নয় মাস পার করবা তবেই হবে সমান অধিকার ঠিক কিরকম पेटे बैठा क्या स्वामी जानो कम मन हो नये मास এ স্বামী তোমরা যদি সমান অধিকারের কথা বলো তাহলে তো করবে সন্তান দান করতে হবে কষ্টের নয় মাস আমাদের ভাগে দিয়া সুখের বারো মাস তোমরা এরপরে স্লোগান দিবা নারীর অধিকার চাই এটা নারীর অধিকার নয় নারীর সাথে চরম বেইমানে ঠিক কিনা তোমার সন্য় এই সম্মান এই মর্গটা দুনিয়ার কোন আবু হালিফার মা গো তোমরা ইমাম সাফির মা ওমা তোমরা শাহ মা প্যাটে ব্যথা করে কয় না প্যাটে ব্যথা করে না তবে স্বামী বল ইসলামদের অধিকার আমাদেরকে দিছে তোমরা দিতে পারবা নি কয় ইসলাম কি অধিকার তোমাদের দিছে বিবিটাই কে কয় এই স্বামী তোমাদের পথে থাকব পথের দিকে টাকা থাকব তোমাদের জন্য রান্না ভাড়া করবো ঈদের দাবো সব পাওয়া এই স্বামী তোমরা যদি সহিত হইতে প্রতিপক্ষের তলোয়ারে আঘাতে স্বামী বলো ইয় অধিকার মর্যারা তোমরা দিতে পারাবানি কয়ে না আমরা পারবো না ও স্বামী তাহলে বক্তব্যের বিষয় পাল্টাইয়া ময়দানে চলতে পারে না রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো নয় এজন্য একটা দামি গাড়ি কিনে দিল প্রাইভেট জ্বালানোর জন্য একজন যোগ্য ড্রাইভার দরকার मध्य विज्ञप्त हटात एक युवक टीकेगा सुथाम देहर अखते बड़ सूंदर बारे इमे कम ইসলাম এবার ইসলাম নিয়োগ পা আমেরিকার প্রশ্ন চোখের মধ্যে পড়ছে এজন্য বলো আমেরিকায় শান্তি আছে সুদ কুশের প্রশ্ন চোখের মধ্যে পড়িলা শান্তিগামী লোকগুলো এ শান্তির সন্ধানকারীরা ইসলামের তশমা চোখের মধ্যে ঢুকাও দেখবা ইসলাম কোথাও শান্তি নেই ঠিক কি না শান্তি সুন্দর গরিক শান্তি দাও शांति के शांति पाओ तम के घर मध्य ढुकाओ इधर टुकाओ शांति टाकते हे ना अटोमेटिक भावित शांति इसलमेर संगे संगे ढुकब ढुकाओ राष्ट्रीय जीवन इसलम ढुकाओ आंतर्जातिक जीवन इसलम ढुकाओ बाबा देखा शुरू थे शेष पर्त शांत पता पट पटे उड़ुबे आल्ला एमंद মুক্তিও পাইবা এবার আপনারা বলেন ইসলাম মানা লাগবে কি লাগবে না আরো ধরে ইসলাম যদি মানতে চাও এ মুসলমান ইসলামকারে কয় আল্লাহ তো আসলামের ব্যাখ্যা দেন নাই রবিজিটেই কে বলেন এই তুমি আর ইসলাম কয় নবীজি বলেন বুনিয়াল ইসলাম ইসলাম পাঁচটা জিনিসের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় কয়টা তোরকম আরো যেরকম রাখা যাবে উপলক্ষে মাহ হয় ওই মাদ্রাসার নুরানির মধ্যে মকতবের মধ্যে ছোট ছোট ছয় সাত বছরের বাচ্চারা পড়া করে গিয়া জিজ্ঞাসা করো বলো বাবা ইসলামের ভিত্তি কয়েকটা দেখবেন ছোট ছোট শিশুরা বলে দিবে ইসলামের মাদ্রাসা লাগবে না লাগবে না মাদ্রাসা গন্তের জন্য বিশাল ষড়যন্ত্র শিরভাগ গেছে এই মুসলমান ইমামদার মাদ্রাসা গন্ত করতে পারলে লাল মাদ্রাসার মধ্যে কোরআন হালিদের তালিদা হয় কোরআন হাদিস চুরি সমর্থন করে না ডাকাতেই সমর্থন করে না সমর্থন করে না দুর্নীতি সমর্থন করে না ওই কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি মাদ্রাসা বন্ধ না হয় আমরা চুরি করতে পারবো না ডাকাতি করতে পারবো না আমরা রাহা করতে পারবো না এ মাদ্রাসা জন্য চোর ডাকাতরা বড় শুরু করতে ঠিক কিনা যারা মাদ্রাসার সমাবেশ থেকে মত থেকে জানাতে চাই মাদ্রাসা বন্ধে তাগিদে মাদ্রাসা বন্ধের জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের জায়গা বলেন জমি হবে না হবে না হবে না এজন্য চিহ্নিত করতে হবে এলাকায় এলাকায় তত মাদ্রাসা বেশি করা যাবে দিনও তত বেশি মজবুত হবে ঠিক কিনা আপনার বাড়ির সামনে মাদ্রাসা এই মাদ্রাসা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু প্রত্যেক মুসলমানের ঠিক কিনা জেক যে কথা বলতেছিলাম আল্লাহ বলেন বন্দা ইসলামের মৃত্যুটুকু বললেন আমি তোমাদের দাঁড়ানো ইসলাম একটা ঘর আল্লাহ ইসলামের ঘরে ঢুকতে বললেন ঘর থাকলে খুটির দরকার হয় কিনা পিলারের দরকার আছে না আল্লাহ ইসলাম নামক ঘরে ঢুকতে বললেন इसलाम पांच ट खुटी आरोप तुम्हारे कम थके एक नम्बर दुईटा सक्षी देवरा नाम इनसे परिपूर्ण ना? एक नम्बर दुईटा सक्षी এক নাম্বারে কি দুইটা সাক্ষী কি একত্রে দুইটা সাক্ষী যদি হবে আল্লাহ এক আল্লাহ সাথে কোন শরিক নাই আল্লাহ হাতের মালিক আল্লাহ দুই নম্বর সাক্ষী মোহাম্মদ রসুল আল্লাহর পাঠানো কয়েকটা সাক্ষীকে জিনিস যে মামবো জানার পরে তো মানবো ইমান কয় জিনিসে পরিপূর্ণ হয় এটা আবার জানা দরকার ইমাম তিন জিনিসে পরিপূর্ণ হয় কয়টা এক নম্বরে তোরা বিশান মুখ দিয়ে স্বীকার করলেন সপ্তনবী শেষ নবী অন্তরে অবিশ্বাস করলেন আপনার মুখের কথা অন্তরের বিশ্বাস যদি প্রমাণ করতে চান তিন নম্বর কাজটা লাগবেই লাগবে সেটা কি রাখার পরে হয়। মোট কথা করার উপরে নবী আদর সমাজে চলার পরে ইমান ঠিক হয় এখন যদি কোনো ছাগল বলে নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে নবী বলেন নামাজ পড়ার পরে ঠিক হয় ছাগলে কি করে নামাজ না পড়লে বলে নামাজ রোজা লাগে কেনা না আবার দেখবেন বলে মুসলমানের তোমাদের দরবারে যত গরু যায়ুও বেশি হয় কি বলেনি এ জবাব এক আল্লাহর অনেক আগে দিয়ে গেছে কি জবাব দিলেন আল্লাহলি বলেন আলো জিনিস তোরা সরবতেরা সলে গুণাদ তলে তোরা তলেহে কুণাদ মাইলে মৌমেন সয়ে মৌমেন মিস মাইলে গাঁ ফের সয়ে কাঁফের মিশাওয়াত আল্লাহি জবাব দিয়া যান যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয় ঠিক কি না হাঁসের দল হাসের মধ্যে থাকে পাল ষের সাথে থাকে এই দরবারে গরু বেশি হয় চিনি আসলে এটা একটা গরুর দরবার ঠিক কিনা মানুষ রূপী এক গরু তার সাথে নিয়ে যায় এক গরুর দরবারে বইশে থাকে সবচাইতে মাস্টার গরু বারবার নামের টাইটেলের কোন অভাব নাই নামখটা পাওয়া যায় না নামের উপরে তুই লেন টাইটেল নামের নিচে তুই লেন টাইটেল আবার লেখা আখিরি মোজকদের দেখেননি আপনার আমাদের একটা আসলে সুন্দর তাজিমের সাথে তাকে সেখানে সোয়া দিবা রাত্র একটা দুইটা বাড়ি থেকে বিশ্বাস দরজা নকর থেকে তারা যায় না আগে পরিচয় নেই কে জিজ্ঞাসা করতেছে বাইরে কে বিশ্ব তিনটা করতেছে শুধু নাম বলব না টাইটেল সহ বলবো সিদ্ধান্ত নিলে টাইটেল সহই বলি কারণ দারোয়ান মানুষ একটু ভয়টা পাই তার দিন বেশি করবো সম্মান বেশি করবো এবার বিশ্বার বাইরে ওইটা টাইটেল দিয়ে নাম শুরু করছে আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি অল হোসাইনি অলফরাইশি মোজাহিদের জামান গুলিস্তানের কামান দরদার দারওয়ান খুলে নেয় শীতের রাত্র কোথায় যাবে অপরিচিত জায়গা মাহাবীর কর্তৃপক্ষ যার দার জায়গায় চলে গেছে চাদর মুড়া দিয়া বারান্দার ভিতরে শুয়ে আছে দারোয়ানের পরে তরটা খুলে থাকে কেদারি বারান্দার ভিতরে উঠতে হলেও টাকা দিতে হয় তুমি ক্ষমা যায় আপনি একা কেন আপনার বাকি লোকজন কোথায় মানে ওই সাহ সাপ কুড়ি চুপি সাপ কুড়ি মোদাতের সাপ পুরি জামান সাপ এটা আমার নামের শুরুর টাইতে। আমরা মূর্খ সূর্খ মানুষ বে তুমি যাদের নামের শুরু করতে চাও জায়গা জান্নাত কথা জান্নাতের বারান্দায় হবে না ঠিক আছে আসলে মানুষ তো দুনিয়ার মোহাম্মতে বইয়া সব বুঝতে টাকার পাগল পাওয়া গাছে ভালো করে শুনেন প্রায় জায়গায় বলি खबर तो खबर है दुनिया की नोम है नमी गुएम क्या दुनिया जुदा बास ববরকারি বাবা পর দু তল বেহ দু মে হুনিয়া কা তলি হ দুহনিয়া কাতলি হাজার নেই হারায়ণগঞ্জ বানওয়াটি কোনো কথা বলতে কুয়াকার থেকে এখানে আসি এ মুসলমান যদি অঙ্কুরে ব্যথা লাগে গ চাকরির ভয়ে নাই ভয়ে কমিটির ভয়ে হক কথা কয় না টাকা পয়সা মানুষকে পাতাইয়া রাখতে পারে না টাকা পয়সা মানুষকে শান্তিও দিতে পারে না টাকা পয়সা যদি মানুষকে শান্তি দিতে পারতো বাতাইতে পারতো খাওয়াইতে পারতো বেশি দিন আগের কথা নয় বছর আগের কথা বাংলাদেশের এক নাম্বার শিল্পপতি ছিল এক নাম্বার ধনী ছিল কিশোরগঞ্জের জহিরুল ইসলাম জহিরুল ইসলাম মারা যাওয়ার ছয় মাস আগে যুক্ত হয়ে গেছে আল্লাহ দেখা দিচ্ছেন এত বড় ধনী এত বড় শিল্পপতি মারা যাওয়ার ছয় মাস আগে হাসপাতালের বিছানার মধ্যে পানি খাইছে তরল খাবার মানুষ খাইতে পারে না ঠিক কিনা ছয় মাসের মধ্যে শান্তি কার ইসলাম শান্তি চোখে রাখে নাই প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ শান্তি পায় না কি এত উন্নতির চিকিৎসা করার পরেও জহিরুল ইসলাম দুনিয়ার মধ্যে পাইকা থাকতে পারে না প্রমাণ গেছে একদিন আল্লাহর গুলাম তার রক্ত নামাজ পড়ে নদীর মহাপুর অন্তরে আসি গো দিন নারে দিন খায় রিক্সা চালায় পরের বাড়িতে সঞ্চার না সবার না খায় থাকতে হয় তবুও খবর নিলে দেখা যায় এই গরিবের ছোট্ট কুটিরের মধ্যে শান্তির কোনো অভাব নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর করিবে গুমায় গাতলাতে মন্দা বাহাদুর দয় থাকিবে যার নমৃতা সদা রহমদাসবে তথা প্রভুরা ভর বড়াই করলে দিলে রহমত সে না নিজেকে নিজে ছোট মনে করি উচু জায়গার পানি যেমন নিচু জায়গায় বেড়াউনের লাশটা দেখো মিশরে জাদু ঘরে খায় না কোনো অপোকামা করে সবাই না করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় পারে নির্বোধেকে ইসলাম করা জিনিসে পরিপূর্ণ হয় তো রেখলে পরিণত করতে হবে এক নাম্বারে আমন্তুপিল্লা পুতুবিহ চার নসুলে পাঁচ নম্বরে ছয় নম্বরে ও পত্রি খাল সাত নম্বরে ও এক নম্বরে আল্লাহর ইমান আনতে হবে কারেন আল্লা আপনার মধ্যে বহিলা দেন ইমান কিভাবে আনতে হবে আমি আল্লাহ শিখা দিব আমি আল্লাহর উপরে কিভাবে ইমান আনবা ক্ষমতা চলিক যেটা গুরু পাহাড়ের উপরে ওইটা তীর নিক্ষেপ করছে আল্লাহকে মারার জন্য এই নমরুদ কে আল্লাহ চায় মাত্র একটা লেংরা মশা দেওয়া ঠিক কিনা আল্লাহ বলেন এই আমি আল্লাহ দড়ি না কিন্তু সারি না আমি আল্লাহ اکبر ধরে দড়ি সাংবাদিকের জুতা তাহার গলে মারি তাতে রে खुद রতুদারি জালাল এ মুসলমান গোলাক তুমি যত বড় ধনী হও না কেন আল্লাহর কাছে তুমি কিছুই না আল্লাহ নবী দিকে তাইকে বলেন ও নবী আপনি বলেন আল্লাহু আহ আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে কোনো এই মুসলমান বিশ্বাস রাখে গো কারা মুসলমান যাদের স্লোগানটাই এমন হয় আল্লাহ আমার নামাজ আমার রোজা সব তোমার জন্য তুমি হাতের মালিক মৌতের মালিক আমার কাকুয়া সব তোমার জন্য তার নামি হলো ইমামদার ঠিক কিনা করো সেটাও যেন চাও না আল্লাহ আমি হালেও কুমন এতে বা গিরেলা যেমটা বুঝাবি আেতার মোহাম্মদারবি হায়ওয়া নবি রাস্তে পেশোয়া মোহাম্মদ রবি হায় নবি রাস্তে পেশোবা মোহাম্মদ রবি হায় নবী রে পে শুয়া আলোম হুয়া উদায় উজালা আলোম হুয়া উদায় উজালা সব উমাম রোজ পেয় সফা হাত করে গা অ সফাহত করে গা আল্লাহ কে পত গুনা গরম মোহাম্মদ কোশানা রখো ভাই সবস প্যারা মোহাম্মদ কোশানা রখোবাই সবস্যা রহমতুল্লিল আলমিনমুদনবী আমারা রহমতুল্ল हमेशा, घोषणा करते चाहो एकमात्र नबीर आदर्श मानो कारण नबीर आदर्श ही हलो सब चे सूंदर उत्तम आदर्श कार कथा না শৈলী রবি কত সব আমি আলোচনা করি হাসিনার বিরুদ্ধ হবে খালেদার বিরুদ্ধ হবে ঠিক কিনা অথচ মুসলমান যদি আমি এভাবে কোরআন হাদিস দিয়া বিরোধী হয়ে যায় আমার এখান থেকে যাইতে বড় কষ্টই হবে ঠিক কিনা অথচ মুসলমান নামদারি মুসলমান আমি আল্লাহর পরিচয় দিয়া দে আমি আল্লাহর কিভাবে ইমা হামতে হবে আমি আল্লাহ আমি আল্লাহ বেরিয়াস আমি আল্লাহ আওকে জন্ম দেই নাই কার থেকে আমি আল্লাহ সমকক্ষ আর কেউ নাই হে মুসলমান ঈমানদার আল্লাহর উপরে যখন তখন বিভিন্ন দিক থেকে আল্লাহ পরীক্ষা শুরু করবেন ঠিক কি পরীক্ষা করবেন গো আল্লাহ নিজেই মধ্যে বলেন ওয়ালা না বুলু আনকুম بشাই ইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া কেন যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমার ধৈর্যটা দেখব, তোমার চেষ্টা দেখব। তোমার চেষ্টা যখন সে আমি আল্লাহের সাহায্য সে কাম থেকে শুরু হয়ে যাবে जमी आते मत संसार चले जाए चले ग যখন জুমারেন জন্য ডাকা হয় আর দেরি করবানা ব্যবসার মধ্যে থাকো লেনদেনের মধ্যে দেখো খেতে খামায় থাকো আও দৌড়াও বা ফ্রি বলেন আসলে তো দৌড়িয়া বলেন নাই জুমার গুরুত্ব বোঝানোর জন্য শুক্রবার দিন জমিনের মধ্যে জমি চাঁদাবাদ করার জন্য চলে যায় হঠাৎ জুমার মসজিদের আদম কার মধ্যে বেসে আসে জমিনের কাজ ফালাইয়া বাড়ির মধ্যে রওনা হয় বাড়িতে গিয়া বিবির তুমি দিয়া ও যাও নামাজের জন্য যাও হঠাৎ যখন হয় হঠাৎ থেকে দিবি টাইকা কয় স্বামী গো আমার তো স্মরণ ছিল না হঠাৎ স্মরণে এসে গেছে আমার যে আমাদের কিছু কম আটা বানানোর জন্য আপনি যে মিল ঘরে রাইকে আসছিলেন ওই মিল ঘর থেকে যদি আটা না আনেন আমাদের তিন দিন না খেয়া থাকতে হবে আল্লাহর আপনারা দিদি তাই কে বলেন এ দিদি গ না কেন থাকতে হবে আমি একটু আগে খবর পাইলাম ওই মিলঘরের মিস্ত্রি মেশিন মিস্ত্রি তিন দিনের জন্য মিলঘর বন্ধ করে বাড়িতে ছুটিতে যাবে সবাইকে জানায়াতিতে যারা যারা আটা আসে তাড়াতাড়ি বাড়িতে নেওয়া যাও আল্লাহ আব্দুল আল্লাহর ইমানার প্রথম দাবি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন চিন্তা করতেছেন যাব আমি নামাজের জন্য যাব। যদি আতামতে আমায় নামাজ করতে পারব না নামাজ করতে গেলে আটা আমার হবে আল্লাহ হঠাৎ করে ছাড়া তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য নামাজের মাধ্যমে আল্লা দিন দরিদ্র দারণ করছে এখন নামাজের বাকি আছে আল্লাহ আল্লাহর কত দূর যাওয়ার পরে এ এটা তুমি কোথায় যাও বলে আমি নামাজের জন্য যাই বলে চাষি আমাকে খবর দিয়া পাঠাইছে তোমার দুধের গাড়িটা রসি জঙ্গলের দিকে চলে গেছে যা কি করবে যদি গাভি না যা হয় তাহলে তো আর চাষাবাদ করতে পারবে না দুধ পাবে না মন খারাপ হয়ে গেছে তবুও আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে রওনা হইছে। না থাকা থাকতে রাজি গরু যায় মুসলমান তো হয়েছি নামের মুসলমান নাও আমি কামের মুসলমান ভাই গেলাম এ মুসলমান ইমানদার কামের মুসলমান নাকি নামের মুসলমান বলে